শ্রীম ভগত্যায়ে শোক সংখ্যাদংশ্রী শ্রীমি ভক্ত দেওয়া ভ্রু ঞ্চ উনয়েচ নি সপ্ত আয় অর্ধ দৃষ্টি নিরিদ্য ভক্তিযোগী তা প্রাণবায়ুকে ভ্রূদ্য় মধ্যে চালিত করে প্রাণবায় বাহির গমনে ষাট অর্থাৎ প্রকৃত আলয় ভগবত ধামে করবেন তিনি যদি সমষ্ট জড় ভোগ বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন তাহলে তিনি আমাদের প্রকৃত আলয় ভাগবত ধামে ফেরে যাওয়া পন্থা এখানে বর্ণিত হয়েছে তার সার্থী হচ্ছে এই যে আমাদের সম্পূর্ণরূপে বিভিন্ন প্রকার জড় ভোগ রয়েছে সব দীর্ঘ আয়ুষ সমন্ধিত সর্বোচ্চ স্তরে ইন্দ্রিয় সু ভোগের কথা সেই সবই প্রয়োজন নেই এবং কি ব্রহ্মলোক মানুষের কর্তব্য হচ্ছে তা প্রকৃত আহ ভাগবত ফিরে যাওয়া এবং কোন অবস্থা স্তরে প্রকারীতা হওয়ার মাধ্যমে কেবল সম্ভব ফরম দৃষ্টা নেবর্ত সম্বন্ধে রূপে অবগত না হলে বৈচিত্রহিত বলে যে এক শ্রেণীর নির্বিশেষ বাদী প্রচার করে থাকে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং তা ফলে জীব কোন ধারণাই নাই যদিও তারা ব্রহ্মলব্ধি স্ত প্রাপ্ত হয়েছে বলে গর্ব করে কিন্তু পক্ষে। কোন ধারণাই নেই এবং চাই তারা ভক্তরাগত পরমেশ্বর ভগবান এবং অঞ্চহীন বৈকুণ্ঠ লোক সমিত সম্পর্কে সম্পূর্ণ দৃষ্টিহী শব্দটি উল্লেখ করা হয়েছে অকুণ্ঠ এবং বৈকুণ্ঠ শব্দ দুটি এই কয় অর্থ এবং যা দৃষ্টি ছিদ জগতে সম্পূর্ণরূপে নিবদ্ধ হয়েছে এবং তিনি ভগবানের সঙ্গে সম্পর্ক তেয়ার করতে পারেন এবং কি এই জড় জগতে অবস্থান এই পর এবং শ্রীমদ গীতা বিভিন্ন উল্লিখিত পরম ধাম শব্দ দুটি এই কয় আর এই জড়তে সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েও সেই পরম ধাম লাভ করা সম্ভব নয় নিচোদয় নাশিকা দয় আদি ভ দিয়ে হয় কিন্তু পূর্বেই যা উল্লেখ করা হয়েছে প্রাণবায়ুকে নিজে ইচ্ছা ক্রমে নিয়ন্ত্রণ করতে রুদ্ধ করে যাতে স্বাভাবিক ভাবে প্রাণবায়ু ব্রহ্মরন্দ্র ভেদ করতে পারে এটি মহান ভক্তের জাগতিক সম্পর্কে ছিন্ন করার নিশ্চিত লক্ষ্য এই শ্লোকে শ্লোক উপাস পরম গতি প্রাপ্ত হয় তার বর্ণনা করা হচ্ছে এই শ্লোকের অনুবাদে শিল প্রভুপাত ভক্তিযোগে মানে এই হচ্ছে ভক্তিযোগের পন্থ আমরা জানি যে ভক্তি নবধা হয় শরণম কীর্তন বিষ্ণু স্মরণম পাদ সেবনম আর্চনম বন্ধনম দাসিম সাক্ষম আত্মনিবেদন এর মধ্যে ঠিক মতো ধ্যানে বর্ণনা করা হয় না বিষ্ণুর স্মরণমের মধ্যে ধ্যান হতে পারে কিন্তু ভক্তরা বিষ্ণু স্মরণ করেন এবং যোগেরা কিভাবে ধ্যান করেন এই পথের মধ্যে আছে সাবা প্রথমে জম নিয়ম আসনা প্রাণায়ামা ধারণ ধ্যান সমালাম আসন প্রণয়ম প্রত্যাহার ধারণ ধ্যান ধারণ সম কিন্তু ভক্তি ভক্তিযোগের ভিযোগেরা সব ভাবে ভগবানের স্মরণ করেন যেমন প্রহাদ মহারাজ ছোট শিশু ছিল তবু সদাইব ভগবানের স্মরণ করেন তো এইসব কঠিন জ্ঞান বিধি পালন না করে তার নিজে ভক্তি ভাবনা থেকে সদাইবা ভগবানকে স্মরণ করেছেন কিন্তু এই শ্লোকের অনুবাদে শুরুপ্রভুপাধক্তিযোগী ভক্তিযোগী লিখছেন কারণ সকালের জন্য ধারণা আছে হিন্দু সমাজে না হিন্দু সম্প্রদায় যে যত মত থত পথ তো অনেক প্রকার সাধনা আছে ভজন রীতি আছে কর্ম জ্ঞান যোগ তারপর যজ্ঞ চীর্থযাত্রা দান কর অধ্যয়ন কর তপশ্চর্য অনেক পন্থ আছে এবং সব পন্থ ইকিত তো সেই এই কি গতি প্রাপ্ত করা হয় সেটা এই মায়াবাদীদের ভুল ধারণা পরম সত্তা সহিত লীন হয়ে যাওয়া কিন্তু এই শ্রীমৎ ভাগবত যে পরম সত্ত্বে জ্যোতি উর্ধবে সরূপ আছে সেটা নির্ধারিত আছে এবং সেই পরম সত্তর স্বরূপ হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ রূপ আছে নাম রূপ গুণ লীলা প্রাপ্ত কর জন্ এই অষ্ট যোগ বিধি এবং ভক্তিযোগ বিধি উভয়ের মধ্যে অনেক কিছু যা প্রায় সমান আছে যাতে যোগ ওই অষ্ট যোগ বিধিতে অর্থাৎ নির্দেশ অনুসারে ইন্দ্র দমন বিশেষ সুযোগ আছে যোগে সাবা সর্বপ্রথমে ইন্দ্রিয় দমন করা প্রয়াস হয় না সর্বপ্রথমে তো জড়ি হৃদয়ের মধ্যে কিছু আকর্ষণ হয় এবং কি জীবা লাল আসার জন্য যদি কেউ প্রসাদে। সাদে আকৃষ্ট হয় তার ভাবনা যেহেতু তার ভোগ বিষয়ে লালস ভগবানের অপ্রাকৃত প্রসাদে প্রতি থাকে সেজন্য তার ভক্তি ভক্তে প্রতি আকর্ষণ তা আরম্ভ হয় এবং কি এক বদ্ধ জীব যদি খক অস্বরূপ খক দেহ ধারণ করে কিছু প্রসাদ পায় সেটা তার স্বীকৃতি হয় যদি খুকরকে ভগবত গীতা প্রচার করি তাহলে খুকুর কে মানে ওই সারা পৃথিবীর সকল খুকুরের মধ্যে এই না যা ভগবত গীতা কথা একটু কিছুই বুঝতে পারি এইরকম খকর তো নেই শুধুমাত্র মানব জীবনে এইসব কথা উম হৃদয়ঙ্গম করা সম্ভব হয় তো সত্য জ্ঞান সেটা সম্ভব মানব জীবনে তবু ভক্তিযোগে ইন্দ্র দমন করা অপরিহার্য আছে সেটি যদি না হয় তাহলে এই বাস্তবিক ভক্তি রাজ্যে প্রবেশ করা সম্ভব হবে না ভক্তিরাও ঠাকুর আমার বলেছেন কাম ক্রোধ লোভ আদি অবিষ্ট এইসব না ছেড়ে কি সে পাবে না এই কথা প্রচার করা এই বাংলাদেশে খুব প্রয়োজন আছে এই দেশেই রাধা কৃষ্ণা প্রেম কথা লীলা কথা শুনতে চাই গাইতে চায়। কিন্তু ইন্দ্রিয় দমন কথা সম্বন্ধে কিছুই রুচি নেই তো কাম ক্রোধ লোভ ইত্যাদি প্রায়ণ লোক তো সারা দিন রাত রাধা কৃষ্ণ প্রেম গীতি গাইলেও তার সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না এবং যেহেতু তারা কোন চেষ্ট করে না ইন্দ্রিয় দমন করছে সেজন্য তারা প্রেমে নামে শুধু অপরাধ করে তারা মনে করে যে রাধা কৃষ্ণের প্রেম বিলাশ করে সেইভাবে আমিও ভোগ বিলাশ করতে পারি আমার ভোগ বিলাশ হচ্ছে প্রেম বিলাশ থেকে অভিন্ন এইভাবে অপরাধ করে এবং কৃত্রিম ভাবে ভক্তি করে নিজে নরক বিলাসে করে এই শিলপ্রভুপাদ নির্বিশেষ বাদের নির এই দেশে খুব শিলপ্রভুপাদ এই শব্দ প্রয়োগ করছেন যে তাদের মত ভয়ানেকছে তোর এই দেশের মায়াবাদের তোর সাধারণ মায়াবাদের থেকে আরো অনেক ভয়ানেক আছে কারণ আদি মায়াবাদীরা ওই শঙ্করাচার্য সম্প্রদায় তারা প্রখ মায়াবাদী ছিলেন এবং এখনো আছে তারা স্পষ্টভাবে বলে যে আমরা নির্বিশেষ আমাদের ভ্রম কিন্তু তারা মনে করে সেটার সিদ্ধান্ত তার সিদ্ধান্ত আছে যে ব্রহ্ম সত্যম জগন্মিতা ব্রহ্ম সেটাই সত্য এবং আর সবকিছু এই জগতে এই সবকিছু মিথ্যা আছে তারা মতবাদ আছে যে নির্বিশেষ এই জড় জগতে আমরা দেখি যে প্রত্যেক বস্তুর বিশেষ লক্ষণ গুলো রয়েছে এইভাবে আমরা প্রত্যেক বস্তুর পরিচয় পায় যেমন আপনারা বুঝতে পারেন যে এইটাও এবং আছে কিনা না সেইভাবে একটু ব্যবহার করতে পারে তবুও সেটা খরচাল নাই কারণ আকার থেকে আমরা বুঝতে পারি এটা চামচ এটা আচমানের এই রকম ডিজাইন আছে আকার আছে এই কাজ করার জন্য সবাই বুঝতে পারে এবং এই যে খরচাল এই আকার আছে এরকম ধনী হয় তার লক্ষণ সেইভাবে আছে সেই জন্য এইটা চামচ মায়া মায়াবাদা বলে যে এই সব বিশিষ্ট মৃত্যু আছে এবং প্রকৃত পক্ষে এই সব কিছু এই আছে কারতল এবং চামচের মধ্যে কোন পার্থক্য নেই এই মতবাদ শুধু মূর্খ আছে সবকিছু থাকে এই আমাদের প্রস্তাব আপনার মতবাদ আছে তো এক বস্তু থেকে অন্য বস্তু থেকে কোনো পার্থক্য নেই সব এই তো তো আসুন আমন্ত্রণ করছি আপনাকে আমার ঘরে মায়াবণদের ঘরে খান ঠিক আছে তো আমি যদি প্রস্তাব করি যে আজকে আপনি অন্ন পাবেন কিন্তু সেই অন্না একটু পরিণত হবে সেই অন্য কালকে এক শুদ্ধ ব্রাহ্মণ খেয়েছেন এবং আজকে সেই শুদ্ধ ব্রাহ্মণে তারা রাজি হবে কি জিনিস কোনোভেদ কোনোভেদ নাই তো সব। আছে এবং প্রকৃত পক্ষে সেটা মহান অপরাধে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বলেছেন যে মায়াবাদী কৃষ্ণের অপরাধী তারা বলতে চায় বলতে চায় না তারা বলে যে সব কিছু এই খাচ্ছে পরম সত্ত্ব সেটা শুধু ঐক্যতা আছে কোনো বিশিষ্ট নাই কোনো বস্তু থাকে না এর মধ্যে তো তারা ভুল আছে যে ভগবানের নাম রূপ গুণ লিলা সব কিছু আছে সেই জন্য তারা মায়াবাদেশাবাদ আরো ভয়ানিক আছে কারণ তারা এবং মায়াবাদ এই সব কিছু মিশন করতে চায় এটা সম্ভব না কিন্তু তাদের জন্য সব কিছু সম্ভব আছে তাদের ভুল ধারণা তো অনেকদিন আগে আমরা গেলাম একটা আশ্রম ছিল মানে সারা বাংলাদেশে তাদের মত কি আমার শঙ্করে মত গৌরঙ্গে ফল নিগমানন্দ নিগমানন্দ বদমাস তো এবং একই রকম পদ্মাসী চলছে ওই কৈবল না ও হরি কৃষ্ণ বলে কিন্তু বলে যে পরিসবল হয়ে যায় হরে কৃষ্ণ মন্ত্র সেটা যে কৃষ্ণ পরম সত্তাতে সেটা নিরুপণ করে এবং সেটা হচ্ছে প্রার্থনা যাতে আমরা সেই পরম ভগবান কৃষ্ণের সেইভাবে নিযুক্ত হতে পারে কিন্তু মায়াবাদ হরি কৃষ্ণা কীর্তন করো এই প্রচার করে কিন্তু পরে শেষে বলে যে কীর্তনের অর্থ হচ্ছে সেই ভগবানের সাথে লীন হয়ে যাওয়া না সেই যথা কথিত রাম ঠাকুরকে এই মায়াবাদী এই বিশেষ মায়াবাদ সূত্র প্রচার তথার উপাসন করো খুবই সুখ মায়াবাদ যারা প্রকট মায়াবাদী যারা যথেষ্ট খারাপ আছে কিন্তু যারা ভক্তি প্রচার করে কিন্তু এর মধ্যে মায়াবাদের বিষ মিশানো করে যারা প্রখ মায়াব থেকে আরো অনেক ভয়ানক আছে তো সেই জন্য আমাদের বুঝতে হবে কারণ ওই সাধারণ লোকেরা বুঝতে পারে না এই দেশে ওই হিন্দুরা আকর্ষণ আছে নাম কীর্ত কিন্তু তত্ত্ব জ্ঞানের অভাব তারা কিভাবে নাম করতে হবে কি জন্য নাম করতে হবে কি নাম উচ্চারণ করতে হবে তার জন্য দেখা যায় এই সব ফেসের ধারী কেতন দল আছে কেতন করে তার অর্থ কি হয় আর্থ হচ্ছে অর্থ তার উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা সেজন্য এই নাম যজ্ঞায় যদি হরি কৃষ্ণ মন্ত্র উচ্চারিত হয় তার উচ্চারণ করে অন সম্প্রদায় যদি আদেশ পায় তার মন্ত্র গায় জয় গুরু জয় গুরু জয় গুরু আষ্ট প্রহর ইত্যাদি রাত চলে তো ভেষ কীর্তনকারী তো কীর্তনকারী না কারণ কীর্তনকারী কে যারা শুধু শুদ্ধ সেইবা প্রাপ্ত করার জন্য কীর্তন করেন তারই কীর্তন করে অনেক তো আমরা প্রচার করি হরি কৃষ্ণ মন্ত্র করো এবং প্রায় মানে হিন্দুদের মধ্যে প্রায় সবাই সুখী হয় কথা শুনতে সুখী হাওড়ে আরো অনেকে এই চট্টগ্রাম এলাকায় তারা জন্ম থেকে শিশু অবস্থা থেকে শুনেছে যে হরি কৃষ্ণ মহামঞ্চব পরম মঙ্গলই হয় কিন্তু তারা মনে করে যে এই হরি কৃষ্ণ মন্ত্র প্রবর্তক ছিল এই রাম ঠাকুর এবং হরি কৃষ্ণ মন্ত্র হরি কৃষ্ণ মন্ত্র আমরা কীর্তন করি যাতে আমরা পরম গতি প্রাপ্ত করব সে জন্য আমাদের প্রচার তো শুধু হরি বল বলো সুখী রহ সেটা নয় তো কিভাবে হরি কৃষ্ণ মহামন্ত্র গাইতে হবে কি উদ্দেশ্য সহিত এবং কি জন্য সেটা আমাদের নিজে জন্য বুঝতে হবে এবং অন্যদের প্রচার করতে হবে সে আমাদের কাতব্য আছে বিশেষ করে যারা দীক্ষিত ভক্তরা বিশেষ করে যারা ব্রাহ্মণ দীক্ষিত আছে তাদের কাতব্য আছে এই সকল গ্রন্থ যে শিলপ্রপাত এই তো কষ্ট করে আমাদের প্রদান করেছেন সব অধ্যায়ন করতে হবে না হলে এই সম্ভব আছে যে আমরা দীক্ষিত হলেও চারিক ভাবে সম্পর্কে ঔপচারিক ভাবে দীক্ষিত হলেও আমরা মনে করতে পারি যে এই রাম আসলে খুব ভালো শব্দ কালকে আমি একটা ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের ইস্কনের ভক্তদের ঘরে গেলাম ও দেখেছি যে তাদের মন্দির আছে রাধা কৃষ্ণ বিগ্রহ স্থাপিত আছে সেখানে দেখলাম বেদিতে এই আমাদের সকল সম্প্রদায় পরম্পরা আচার্যদের চিত্রপথ রাখা হচ্ছে জগন্নাথ দাস বাবু শিলপ্র এই দেশে মহারাজের ছবি রাখা বেশি হয় ঠাকুর যে এই মায়াবাদি যে বড় অপরাধী আছে ওই হরিনাম ছুরি করে নিজের মত স্থাপন করতে চায় তো আমাদের সম্পূর্ণ শুদ্ধ পরমহংস গোলোক দুতে জনের সাথে তারা সেই প্রচার করতে চায় এটি ব্যাপার যে আমাদের সম্প্রদায় আচার্যগন এবং এই রাম ঠাকুর যাদের উদ্দেশ্য একদম বিপরীত আছে তো তারা একই রকম আছে সমান সেই প্রচার করতেছে। তো সেই জন্য বুঝলাম যে তো ব্রাহ্মণ দীক্ষিত হলেও তো সেই ব্যক্তি তো কখনো প্রপাদে কোনো গ্রন্থ পড়িনি কখনো আমাদের ভক্তি প্রচার শুদ্ধ ভক্তি প্রচার তো শুনিনি সেই ব্যক্তি যদি আমাকে বলে না না আমি প্রভুপাদে অনেক গ্রন্থ পড়েছি তবু সেটা আমি স্বীকার করতে পারি না গ্রন্থ পড়া এর অর্থ কি গুরু মোক্কাকে সেভাবে আমরা করি কিনা আমরা যদি আগে থাকে মনে করে সব কিছু আমি জানি জানি হারিকৃষ্ণ মহামন্ত্র জানি রাম ঠাকুর সবকিছু জানি এবং প্রভুপাত কিছু লিখেছেন সেটাও ভালো অনেক সাধু আছে তার মধ্যে প্রভুপাত ছিলেন প্রভুপাত অনেক কিছু ভালো লেখছেন এবং অনেকেই অনেক কিছু ভালো লেখেছেন বিবেকানন্দ প্রণবানন্দ আনন্দ আছে নিগমানন্দ সকলের মত ভালোই সেটা আমরা স্বীকার করতে পারে কেউ যদি সাধু আছে তার সাধু মায়াবাদী যদি বেদ বেদাধ্যয়ন করে যদি সব নিয়ম পালন করে যেমন ওই ওই শঙ্করাচার্য দক্ষিণ ভারতে এই কয়েক বছর আগে দেহ রক্ষা করেছেন খুব প্রসিদ্ধ চন্দ্রশেখরেন্দ্র তো ফ্কা মায়াবাদী হলেন তবু তার সাধু সভা ছিল সব কঠোর নিয়ম পালন করেন কোন জায়গা যায়নি শুধু সম্মান দিতে পারি কিন্তু তাদের মত আমরা স্বীকার করতে না এবং বিশেষ করে এই সব তথা কথের সাধুরা যারা সাধু সাধু বেশ পরে কিন্তু অসাধু প্রচার এবং আসাধু আচরণ করে যেমন ওই বিবেকানন্দ তো মাংসাহারী বেবিচারী রামকৃষ্ণ স্বয়ং গরু মাংস খেত তো কারণ তার মত হলো যত মতো সেই সময় ফক্কা মুসলিম হওয়ার জন্য গরম মাংস খেত জানে না বিবেকানন্দ প্রচার বয়ের মধ্যে আছে বিবেকানন্দ বলছে এই অধিক মাংস খাও বেশি খাও কি বল আমাদের বিবেকানন্দ ওয়ার্ল্ড পার্লামেন্ট অব religions গেছে কত বড় এমনি আমরা যদি মনে করি বিবেকানন্দ বড় কাজ করে আসলে সবকিছু যা করেছি যে অমঙ্গলের জন্য যদি মনে করি ভালো কাজ হলো তার প্রভুপাত আরো ক্ষত করেছে শুধুমাত্র একবার এক ভক্ত রেখেছে আমেরিকায় এবং কিছু লোক হাতে খালি দিয়েছে তারপর ফিরে এসেছে এই নিয়ে মহিলা নিয়ে পাশ্চাত্য দেশে এক মহিলা কি কাজ করেছে এবং প্রভুপাদ্য দেশে গিয়ে হাজার হাজার বিদেশি লোক কৃষ্ণ ভক্ত বানিয়েছে দুষ্কৃতী লোক অশোরিক লোক তো প্রভুপাধ্য সৃষ্ঠ সাধুদের মধ্যে প্রভুপাদের অবদান সেটা কি আছে তার বুঝে না বুঝতে পারে না এখানেও তারা বিবেকানন্দে বিবেকানন্দ বিবেকানন্দ প্রচার করে এবং প্রভুপাত যা করেছেন তো শিল প্রভুপাত বলেছেন যে আমার এক অভিযোগ আছে আমার শিষ্যদের প্রতি তারা আমার গ্রন্থগুলো পড়ে না এবং সেই সময় আমরা এই সকলের আজকাল দেখা যায় এখানে বাংলাদেশে বিশেষ করে আমরা কয়েক অনুষ্ঠানে সকল উপস্থিত শ্রোতাগণ থেকে জিজ্ঞেস করেছে তো কাকা ঘরে ভগবদ্গীতা যথাযথ আছে এবং প্রায় সবাই হাত চলে আছে এবং কতজন সেই যথা যথাযথ সম্পূর্ণ পাঠ করেছে তো দুই জন মাত্র তো সকালে ঘরে ভগবদ গীতা আছে কোন জায়গায় আছে ওই পূজা বেদি তারা পূজা কর প্রতিদিন পূজা করে ভগবদ গীতা কিন্তু খোলে না এই ভগবতগীরা অনেক চন্দন লিপিত আছে প্রতিদিন ঘন্টা ধূপ খাঁটি নিয়ে তার পূজা করে কিন্তু এর মধ্যে কি আছে আমরা পাইনা যে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন এই আমা কথা পুষ্টকের মধ্যে বেঁধে সেই পুষ্টকে পূজা করো এটা খর খারাপ না কিন্তু ভগবদ গীতার আছে আমাদের তো আমার অনুরোধ আছে আছে আপনাদের কাছে আপনারা বাদের সকল গ্রন্থ ফোর দেখছি যে অনেক বিজ্ঞাপন আছে এই ভগবদ গীতা খরচের জন্য সেই খরচ শুধু বাইরে লোকের জন্য আমাদের নিজের জন্য এবং আমাদের বারবার ভগবদ গীতা যথাযথ পড়তে হবে ভগবাদের সকল পড়তে হবে আমরা প্রচা করি কিন্তু আমরা জানি না পয়সার সিদ্ধান্ত কি রকম প্রচার আমাদের শুধু হরি কৃষ্ণ বলো সুখী রহ এবং তাড় আমরা কিছুই জানি না সেটা একটা রকম প্রচার কিন্তু যারা জীবন সমাপন করেছেন প্রচারের জন্য তো তাদের জন্য আরো অনেক বেশি জানা উচিত আমাদের নিজে ভক্তি জীবনে উন্নতির জন্য এবং যাতে আমরা যদি সম্ভব আছে যে এইসব শাস্ত্র না বুঝি তাহলে এই এইরকম মহাভূ হতে পারি যে আমরা রাম এবং আমাদের দীক্ষা নেওয়া নামে শুধু অপরাধ হবে তো এই তো আমার অনুরোধ আমরা যদি প্রপাদকে এই প্রকৃত পক্ষে মানে যে শুধু জয় প্রভুপাত জয় প্রভুপাদা শিল্প প্রভুপাতে সকল গ্রন্থ পড়তে হবে এবং যা আছে তার মধ্যে সেটা হৃদয়ঙ্গম করতে হবে এই পালন করতে হবে সব গ্রহণ করতে হবে হরে